আনাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রাজিয়াল্লাহ তাল্লান্নকে বলতে শুনেছি যে এক আনসারি সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আমি আপনার সাথে মসজিদে এসে সালাত আদায় করতে অপারগ তিনি ছিলেন মোটা তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামের জন্য কিছু খাবার তৈরি করলেন এবং তাকে বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য একটি চাটাই পেতে দিলেন এবং চাটাইয়ের এক প্রান্তে কিছু পানি ছিটিয়ে দিলেন নবী সাল্লাহলাম সে চাটায়ের উপর দুরাকাত সালাত আদায় করলেন জারুদ গোত্রের এক ব্যক্তি আনাস রাজিয়াল্লাহ ত আলাহুকে জিজ্ঞেস করলো নবী সাল্লাহ আলাইস্লাম কি চাশতের সালাত আদায় করতেন তিনি বললেন ওই দিন ছাড়া আর কোনো দিন তাঁকে এ সালাত আদায় করতে দেখিনি